আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত পৃষ্টিভি বাংলার ও কাছের সকল দর্শক শ্রোতাকে আন্তরিক সালাম ও মবারাকবাদ জানিয়ে আমরা শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন হাদিসের কাহিনী শুধু দর্শক শ্রোতা আসুন এই ধারাবাহিকতায় আজকেও একটি হাদিস আমরা আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি যার মধ্যে রসুল করিম সাল্লি আসালামের মহানুভবতা মানবতা দয়া এবং সবচেইতে উত্তম চরিত্রের পরাকাষ্টটা প্রদর্শিত হয়েছে এটা নিঃসন্দেহে বলা যেতে পারে প্রথমেই পরিচয় করিয়ে দিয়ে আজকের এই মূল্যবান আলোচনায় যারা অংশ গ্রহণ করছেন তাদের সঙ্গে রয়েছেন শেখ ডক্টর এবি এম হাইজবুল্লাহুল্লাহ এবং আরও রয়েছেন শেখ ডক্টর জাকারিয়া সালাম আলাইকুমুল্লাহ এবং রয়েছেন শেখ আহমদুল্লাহ আর রয়েছেন শেখ আব্দ উপস্থাপনায় আমি জাহাঙ্গীর আলম সম্মানিত দর্শক শ্রোতা আসুন আমরা এই কাহিনী এই ঘটনাটা শোনার জন্য শেখ আহমদুল্লাহর কাছে যাচ্ছি ইন্নলহিল্লাহ ওসালাত আল্লাহ রসুল্লাহিহি ও যে ঘটনার প্রতি আপনি ইঙ্গিত করছেন সেই ঘটনাটি আসলেই ইসলামের ইতিহাসে জলজল করে জ্বলে থাকা রসুল্লাহ সাল্লুসাল্লামের সোনালি জীবনের ঘটনাগুলোর অন্যতম একটি ঘটনা একজন মুসলিম হিসাবে আমাদের প্রত্যেকেরই এই ঘটনাটি বিশেষ করে জানা দরকার এবং এর শিক্ষাগুলো সারা জীবন নিজের মধ্যে ধারণ করে নেওয়া দরকার ঘটনার বিবরণ প্রায় হাদিসের প্রসিদ্ধ সমস্ত কিতাবেই এসেছে বরং সহিবুখারী মুসলিমের অনেক জায়গায় উল্লেখ হয়েছে একই হাদিস বিভিন্ন ভাষায় বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন অংশ ঘটনাটি ছিল এরকম যে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের দরবারে দূর দূরান্ত থেকে মানুষ আসতেন কাছের দূরের বিভিন্ন জায়গার মানুষ আসতেন একদিন এক বেদুইন আসলেন বেদুইন অনেক দূরে মরুভূমিতে কোনো জায়গায় হত বসবাস করেন শহরাঞ্চলের যে পরিবেশ এবং এখানকার যে সভ্যতা এর সঙ্গে খুব একটা পরিচিত তিনি ছিলেন না তো সে বেদইন ভদ্রলোক আসলেন মসজিদে নওবিতার প্রবেশ করলেন মসজিদে এক বর্ণনা অনুযায়ী সোনানা আবুদাউদের তিনি দু কাজ সালাত আদায় করলেন প্রথম আরেক বর্ণনা অনুযায়ী সালাতায়দের আগে তিনি বলেছেন একটি দোয়া আর কোন কোন কোনো আছে সালাতের ভিতরেই তিনি বলেছেন যাই হোক দুটি কাজ তিনি করলেন সর্বসাখলের তিনি বর্ণনায় বিশুদ্ধ দুই রা সালাত আদায় করলেন এবং একটি দোয়া করলেন দোয়াটি একটু ব্যতিক্রম এরকম দোয়া সাধারণত কেউ করে না তিনি দোয়া করেন। আল্লাহ হামনি হাম্মাদা ওলা তার হাম্মা আনা আহাদা আল্লাহ আমাকে দয়া করো আর মুহম্মদকে দয়া করো সল্লা আল্লাম আর আমাদের সঙ্গে আর কাউকে তুমি দয়া করিও না শুধু আমাদের দুজনকে দয়া করো জি তো ভদ্রলোক এই দোয়া করার পরে রসুল্লা আকরাম সাল্লা সাল্লাম তাকে বললেন যে তা হজ্জার তা আন আছে হজ্জার তাওয়া সে আন তুমি অনেক প্রশস্ত জিনিসকে আল্লাহর রহমত সম্পর্কে আল্লাহ করি সেই আল্লাহ রহমত সব জিনিসকে পরিব্যক্ত করে নেয় আল্লাহর এই প্রশস্ত রহমতের বিষয়টাকে তুমি একেবারে খাটো করে ফেললে সংকীর্ণ করে ফেললে তুমি যাই হোক এর মাধ্যমে তিনি বুঝাতে চাইলেন যে তোমার এইভাবে দোয়া করা ঠিক হয়নি বর্ণনা আসছে যে পরবর্তীতে তিনি সালাত আদায় করার পরে দোয়া করার পরে মসজিদের এক কোণে গিয়ে পেশাব করা শুরু করে দিলেন খুব স্বাভাবিক বেদুহীন মানুষ মরুভূমি অঞ্চলের সে মানুষ তাদের কোনো আলাদা পেশাবায়খানা ছিল না যখন তিনি পেশাব করতে গেলেন এবং শুরু করলেন তার এই কর্ম সঙ্গে সঙ্গে সাহবাহ রাম তার দিকে দৌড়িয়ে গেলেন তাকে ধরার জন্য পাকড়াও করার জন্য তাকে বাধা দেওয়ার জন্য মত মালিকের হাদিসে আসল রসুল্লাহ সাল্লাহাম এই শব্দে বলেছেন উত্ত্রুকু তাকে ছেড়ে দাও তোমরা কোন কোন ভাবনা আছে দাও হু তুজরিম হুজি তোমরা তাকে বকাঝোকা দিও না বা তাকে কোনো তিরস্কার করো না তাকে ছেড়ে দাও তাকে পেশাব পরিপূর্ণভাবে করতে দেয়া দেওয়া হলকাম সৌ সাল্লাম পুরাই তাকে পেশাব শেষ করতে দিলেন কিছুই বললেন না যখন পেশাব শেষ করলেন এরপরে মুসলিমের বর্ণনা আসে যে আল্লাহ রসুল সৌদি সাল্লাম তাকে ডেকে এনে বলেছেন যে ভাই ইন হাদ হিল মাসাজিদ লাহ বিষন এই যে মসজিদ সমূহ এগুলা তুমি যে ধরনের কাজ করছো এরকম কোনো কাজ এখানে সমীচীন নয় এটা শুধুমাত্র আল্লাহ জিকিরের জন্য সালাতের জন্য অত্যন্ত সুন্দরভাবে নম্রভাবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তাকে বুঝিয়ে দিলেন এবং তাকে রকম তিরস্কার করলেন না পক্ষান্তরে সাহাবা ইকরাম যারা তাকে বাধা দিতে যাচ্ছিলেন তার দিকে খুব স্বাভাবিকভাবে একজন মুসলিম সাহেব মুসজিদে পেশাব করছে তার দিকে তেড়ে যাচ্ছিলেন তাদেরকে লক্ষ্য করে তিনি বহাই বর্ণা নার্সে আবধুর বর্ণার্সে বলেছিলেন যে ইন্নাকুম বয়স তো মহা সিরিন বললাম তোমা মহা তোমাদেরকে অত্যন্ত সহজ সরল করে আমাদের হৃদয়কে হিন্দলিত করে এবং আমাদের অনুভূতিতে সারা জায়গায় যে নবী করিম সাল্লাম কারণে একটা মানুষকে কষ্ট দিতে চায় যে মাঝপথে তার পেশাবে ডিস্টার্ব হোক যদিও মসজিদে শ্রবণ করি এবং হৃদয়ঙ্গম করি আলহামদুলিল্লাহ ধন্যবাদ এখানে অনেকগুলো শিক্ষণীয় ভালো আছে বিশেষ করে আজ পর্যন্ত যতগুলি তার যাদেরকে বলা হয় যারা মানুষকে শিক্ষা দেয় তারা এই ইচ্ছা থেকে অনেকগুলি শিক্ষা নিয়েছে প্রথম শিক্ষা নিয়েছেন এটা যে না আসে বা যে এখন নতুন আসছে তার উপর কোনো কঠোরতা আরোপ করা যাবে না সে এখন অনেক কিছুই শিখে নাই যে শুনে রসুল্লাহ যারা সব সময় সাথে থাকতো তাদের সাথে রসুল যে ব্যবহার যারা হঠাৎ করে আসছে তাদের সাথে একই রকম ব্যবহার ছিল না কারণ রসুল তাদেরকে শিক্ষা দিতেন বিল মানে কঠিনভাবে শিক্ষা দিতেন যেটা শিক্ষা শিখতে হবে তাকে আর এরা যখন আসছে বেদুইন অনেক কিছুই জানে না আল্লাহ তালা কোরআন কারিমি তাদের সম্পর্কে তিনবার বলেছেন যে তারা অনেক কিছুই জানে না তার একবার শুধু প্রশংসা করেছেন একবার বলেছেন আবার অন্যানু আল্লাহ যা নাজির করার ব্যাপারে তারা অনেকটা বেশি যোগ্য মানে তারা কমই জানে জিনিসটা বেদুইন বলেই সে কথা নয় আজও যারা আমাদের সঠিক দিন সম্পর্কে জানে না অনেক মানুষ আছে হয়তো সে দুনিয়ার অনেক কিছুই জানে জানে দিন সম্পর্কে জানে না তাদের ব্যাপারও তাদের সাথে আমাদের কিভাবে হ্যান্ড করতে হবে কিভাবে ব্যবহার করতে হবে এই জিনিসটা আমরা শিখতে পারি একটা মানুষ আমাকে অনেক খারাপ বলতে পারে অনেক কিছু করে ফেলতে পারে মসজিদের মধ্যে আসেই সে এমন যেন না হয় যে মসজিদ থেকে ভয় আর কোনদিনের মতো কাজ আঘাত দিয়ে না তাকে সুন্দর করে জিনিসটা বুঝিয়ে দিলেন তাকে সুন্দর করে তাকে জিনিসটা বুঝিয়ে দিলেন যে এইভাবে হরসুল্লাহাম সারা জীবন এরকম অনেকগুলি কাজেই করেছেন এরকম কাজ যারা অনেক জানতো না তাদেরকে তিনি শিখিয়ে দিতেন যেমন আমরা পড়েছি যে এক ইয়াং বয়সী ছেলে আমাকে জিনার অনুমতি দেয় শাহবাহী মার মুখী হয়েছিল এত বড় কথা রসুন বললেন দাঁড়াও দাঁড়াও আমি তার সাথে কথা বলছি মসুদ আহমদের হাদিসটা আসে এবং যে তুমি কি চাও তোমার মায়ের সাথে না না তোমার ফুফুর সাথে বা খালিভাবে রসুল সবগুলো উল্লেখ করলেন আমার মায়ের সাথে বা আমার ফুফুর সাথে কেউ করবে আমি করি না বলছে কেউ পছন্দ করবে না তুমি তার তার গুপ্তাঙ্গ তুমি হেফাজত করে দাও সাহাবাহরাম বললেন যে ছেলেটা বেরিয়ে গেলো তার মনে হয় সবচেয়ে পরিষ্কার মানুষ হয়ে গেছে যেভাবে ধমক দিলেন সেভাবে ধমক দিয়ে চাইলেন রসুল নিষেধ করলেন কারণ সে শিখার জন্য আসছে এরা যারা শিক্ষার্থী আছে এরা আসবে আমাদের কাছে বা আলমদের কাছে যা আসবে আমরা সেভাবে ট্রিট করতে হবে তাদেরকে গুরুত্বপূর্ণ দেখেন দিনের মূল নীতির মধ্যে পাকের মধ্যেও কিন্তু তার আমরা ধনী শুনতে পাই ইউরিদুল্লাহ আল্লাহ তোমাদের সাথে সহজ ব্যবহার করতে চান কঠিন করতে চান না আন। আল্লাহ তোমাদের উপর লাঘব করতে চান হ্যাঁ ভাল লাগব করতে চান এই যে ঘটনাটা আমরা পেলাম বর্তমান প্রেক্ষাপটে আমরা বলতে পারি অনেক সময় দেখা যায় বিভিন্ন মাসজিদের যে কোনো সময় যদি কোনো ভাই বা মুসল্লি নিজের ইচ্ছা নয় অনিচ্ছাকৃতভাবে যদি কোনো একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলে বা কোনো অকারেন্স ঘটায় ফেলে তখন অন্যরা আশপাশ থেকে তার উপর ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করে মহা অন্যায় করে এরকম কিন্তু আবার উঠতে বয়সের কিছু ছেলে পেলো যদি এ ধরনের করে তাহলে খবরদার তাদের সাথে এমন আচরণ করো না যে সে মসজিদ অভিমুখী হওয়ার পরিবর্তে মসজিদ বিমুখ হয়ে চলে যাওয়া যাবে দিনের ক্ষেত্রেও কিন্তু এটা প্রযোজ্য দিনদার যারা আছে বা ওলামা একরাম যারা আছেন বা যারা আছেন তাদের কাছে নানা ধরনের মানুষ আসবে ভালো আসবে মন্দ আসবে কেউ গালি দিবে কেউ উল্টাপাল্টা কথা বলবে তো সেটা শুনেই যেন আমরা কী না হয়ে যাই রসুল্লা সাল্লা আল ইসলামের একটা এটা বৈশিষ্ট্যই ছিল যে তার সামনে যখন শত্রু যেত সেও কতক্ষণের মধ্যে রসুলকে ভালোবাসতে শুরু করত এমনই ছিল তার আকর্ষণ এবং তিনি আমাদেরকে হাতে কলমে বাস্তবে যেমন মক্কা মক্কারামাই আমাদেরকে শিখিয়েছেন তেমনিভাবে মদিনা মনোবরত আমাদেরকে শিখিয়েছেন যে তোমরা মানুষকে আল্লাহর পথে ডাকার জন্য এটা দায়ীল আল্লাহ যারা আছে তাদের জন্য বিশাল একটা গুণ এবং এই গুণ অর্জন করতে হবে নাহলে মানুষকে কাছেটা আনাতে হবে না আল্লাহর রসু বলতে মানুষকে কাছে টাকু দূরে ঠেলে দিও না মানুষকে বোঝাও মানুষকে কি বকা দিও না যদি দর্শক শ্রোতা আপনারা শুনছিলেন অত্যন্ত মনজ্ঞ প্রাণবন্ত আলোচনা আমরা আল্লাহ পাক করতে পারে তোমাদের জন্য মৃত জীবের মাংস ও সোয়ার অবৈধ করা হয়েছে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 मस्जिद बनाए की बैध हम जानते हम देख लुक्रबारे एगारोट पुन सम्प्रचार सकाल साढ़े दस टाय बांग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 আমরা মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন পেতে পারি জীবনের সকল ক্ষেত্রে রাসোল্লা সাল আলিহাসাল্লামের সুন্নাতে অভ্যাসিত পত পদ্ধতি জানতে তাই দেখুন ইস বাংলার নিয়মিত অনুষ্ঠান দর্শনাহ সমগ্র জীবনকে সফল ও সুন্দর করার জন্য প্রয়োজন রহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা বিরতিকালীন সময়ের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আসুন আলোচনার ধারাবাহিকতায় আমরা হাদিসের কাহিনী শুনছিলাম অত্যন্ত মনজ্ঞ একটি ঘটনা করিম সাল্লাম একজন বেদুইন মসজিদে পেশাব করা সত্ত্বেও তার সঙ্গে কেমন আচরণ করতে বললেন এবং নিজে করলেন এ ঘটনার আলোকে আমাদের শিক্ষণীয় বিষয় এদিকেই আমরা ইঙ্গিত করেছিলাম আসুন আমরা যাচ্ছি শাহেখ আহমদুল্লাহর আসলে এই ঘটনার সর্বপ্রধান শিক্ষণীয় দিক তো হলো শাসন পদ্ধতির মৌলিক শিক্ষা এখান থেকে আমরা নিতে পারি যে আমরা শাসন প্রত্যেকেই আমরা শাসক কিন্তু আমি আমার অবস্থান থেকে আমি শাসক প্রত্যেকে যার যার অধীনস্থদেরকে যখন শাসন করব। তো এক্ষেত্রে এই মূল্যটা লক্ষ্য করে তার প্রতি দয় আর মানসিকতা রেখে শাসন করবো নবীনের সাথে যে শাসন কবীনের সাথে শেখ বলছিলেন আমার মনে হয় হাদিসের আরেকটি শিক্ষণীয় দিক রয়ে গেছে এখানে সেটি হলো হাদিসের একেবারে শেষ অংশে যে কথাটি আমাদের ঘটনা উল্লেখিত হয়নি সেটি কোনো কোনো ভাবনা এসেছে এরপরে মসজিদের ওই জায়গাটিকে পবিত্র করার জন্য একটি পানি ঢেকে আনলেন এনে ওই পানিটা ঢেলে দিলেন তাহলে এখান থেকে আমরা ওই ভূমি বা যে সমস্ত জিনিস স্থানান্তরযোগ্য নয় এই জিনিসগুলোকে পবিত্র করার একটা নিয়ম বা পদ্ধতিও আমরা শিখতে এগুলা বিশেষ করে ভূমিতে যদি পড়ে ফ্লোর যদি পড়ে মাটিতে যদি চষে নেওয়ার মতো হয় সেক্ষেত্রে কিন্তু পানি দিতে হবে আর যেখানে চষা হয় না যেমন নাকি এখন মোজাইক হচ্ছে টাইলস হচ্ছে এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনি পানি ঢেলে দিলে হবে না আমি শেখ কাছে শেষে যেতে চাচ্ছিলাম এর কারণে যে আজকে কোনো নরাধম দেখা যায় না যে মসজিদে কে পেশ করছে বাথরুম করছে ইমাল্লা সেটা অন্য কথা কিন্তু মসজিদগুলো সুরম্য হরম্য প্রাসাদ বানাতে গিয়ে আমরা অনেক সময় দেখছি মেহরাবের ডানপাশে আল্লাহ বামপাশে সামনের দিকে ছবি মসজিদার যে তৈলচিত্রগুলো টাইলসের মধ্যে খোদাই করা এগুলো কতটা মসজিদকে সুন্দর করা বা মসজিদের পবিত্রতা রক্ষার জন্য উপযোগী এ সম্পর্কে একটু বলছি সুক্রিয়া যা আপনি একটা হাদিসের সাথে আর একটা গুরুত্বপূর্ণ বিষয়ে পেশ করেছেন সুক্রিয়া আদায় করি আমরা খুব সংক্ষিপ্ত ভাবে প্রথমত বলি যে রাসুল সালের কাছে অশিক্ষিত কে তার উত্তর করলেন না আল্লাহ রসুলের সাথে কথা বলছিলেন পরে তিনি বললেন মানিস জিজ্ঞাসা করি কে কে প্রশ্নকারী তো তার কথাটা বলা ভুল হয়েছিল তার মানে ওই সময় কথা বলা ঠিক নয় ঠিক নয় যখন একজনের সাথে আরেকজনের কথা চলছে তখন যেন আর একজন কথা তার ভিতরে না ঢোকে এলোকটা পল্লীর মানুষ ছিল তার জানা ছিল না কিন্তু আল্লাহ রাসুল তাকে কিছু বলেননি যেমন পল্লীর মানুষ এসে যা এলিম রাজ দাবি একজন পল্লীর মানুষ আসলো মাথার চলে এলো মেলো। তার একটা কণ্ঠ আছে কি যেন ছোট করে বলছে যেটা আমরা বুঝতে পারি না এসে রাসুলের কাছে শরীয়ত সম্পর্কে জানতে চাইল তো বিভিন্ন পর্যায়ে বিভিন্ন মানুষ রাসুল সাল্লা সাল্লামের কাছে আসতো তিনি কোনো সময় তাদের দুর্বলতা দেখে তাদের আচরণের গতি দেখে তিনি কখনো অসন্তুষ্ট হতেন না দিতেন না ধিক্ দিতেন না অত্রহাদিসের প্রথম যেটা লক্ষ্য হয়েছে সেটা হচ্ছে এই যে মানুষের ভুল হতে পারে মানুষ যদি ভুলও করে তাহলে অবশ্যই একজন সচেতন মানুষের উচিত হবে ভুলকারীকে না ধমকানো এটা একটা জরুরি ভদ্র হাদিসে শিক্ষণীয় সামান্য ব্যাপারে আমরা কাজের লোককে কাজের মেয়েকে নানান কথা বলব তারপরে জরুরি যেটা সেটা হলো এই যে লোকটি পেশাব করলেও ভুল করেছে কিন্তু রাসুল সাল্লাহ আলি সাল্লাম তাকে বললেন না যে তুমি পানি নিয়ে আসো জি আমরা বাঙালি যদি খুবও বেশি ভদ্র হই দেখেন আল্লাহ কিন্তু আল্লাহ রসুল তাকে না বলে যারা সম্ভ্রান্ত মর্যাদাপূর্ণ মর্যাদার অধিকারী বড় বড় সাহাবি আছেন মরাজি আছেন যারা সব সাথী তাদেরকে বললেন যাও পানি নিয়ে আসুন তাদেরকে একটা শিক্ষা দিলেন তাহলে বুঝা যাচ্ছে যে আমি যত বড়ই পদের অধিকারী হই আমিও এইরকম একটা কাজ করে দিব এটাই আমার থাকা এ আমার মানুষের তো থাকা উচিত এই সময়ে কোন একটা বিপদগগ্রস্ত করে দেওয়া বা তাকে নিষেধ করলেন না অবশ্যই পেশাব চলাকালীন যদি পেশাব বন্ধ করা হয় তাহলে শারীরিক কোন সমস্যা হতে পারে অবশ্যই কেননা মসজিদ তো অপবিত্র হয়ে যায় এতে তা তো বোঝা গেল বাধা দিলেন না অবশ্যই পবিত্রতার একটা বড় মাধ্যমে তারপর মসজিদ জি মসজিদ কে যেমন ভাবে অপবিত্র জিনিস থেকে পবিত্র রাখতে হবে তেমনি ভাবে ওর এই ধরনের সৌন্দর্য থেকেও পসজিদকে পবিত্র রাখতে হবে মসজিদের মেহরাবের ডান দিকে আল্লাহ আর বাম দিকে মোহাম্মদ এটা একটা সেরিকি নীতি এটা ওই সব আকিদের লোকের কাজ যারা বলে আল্লাহ মোহাম্মদ মোহাম্মদি আল্লাহ এদের একটা বাক্য বানিয়েছে নওয়াজিল্লা আল্লাহ মোহাম্মদ মোহাম্মদি আল্লাহ এটা হতে পারে না এরকম যদি কোনো মসজিদের মেহরাবে থাকে একদিকে আল্লাহ আর একদিকে মোহাম্মদ এটা জরুরিভাবে তুলে ফেলতে হবে এটা তো আকিদে বিবর্জিত কেননা সামনের দিকে যদি কিছু থাকে তাহলে যখন আল্লাহ আকবর বলবে তখন সেটা বললে তো তার একাগ্রতা নষ্ট হবেই এমনকি রঙ্গিন বা খুব যেগুলো ঝকঝকে চকমকে এরকম টাইলস দেওয়া যাবে না মসজিদে মসজিদের টাইল হবে সব এক কালার মসজিদের পশ্চিম দেওয়ালে লাল বাতি দেওয়া আছে এবং লিখে দেওয়া আছে সবুজ কালিতে লাল বাতি জ্বললে সোনবেন না সোনেক্ষা করার একটা জি রাসুল সাল্লামের নীতি কে নামানোর একটা বড় মাধ্যম এসেছে সলাদ শুরু করে দেখ যখন একামত শুরু হবে সলাদ ছেড়ে দিয়ে আরম্ভ করবে আপনি এ কাজ দেখ বন্ধ করলেন আল্লাহ আকবর বলেছে তো নেকি পাবে আর আপনি তাকে আল্লাহ হকবার বলতে দিচ্ছেন না আল্লাহ রসুল বলেছেন যে যখন তোমাদের কোনো ব্যক্তি মসজিদে প্রবেশ করবে তখন সেজন্য বসার আগে করে সলা এটা একটা জরুরি নিয়ম সেটা আমরা দেখেছি হাদিস তদন্ত করে যেকোনো সময়ে যেটা আমি বলছিলাম যে কাবাঘরের নকশা কাবাঘর মুদ্রিত টাইলস যেটা মেহরাবের ডান দিকে দেওয়া হচ্ছে বাম দিকে দেওয়া হচ্ছে এটাও চলবে না এটাও একটা মানুষের এবাদতকে একাগ্রতা থেকে বন্ধ করার একটা বড় মাধ্যম জি আর ওই সব টাইলসগুলো খুলে পড়লে এটা একটা বেহ জ্যোতিরও মাধ্যম যেমনভাবে কোরআন মাজিদের আয়াত লিখে কোনো সময় যদি সেটা খুলে পড়ে ভেঙে পড়ে পায়ের নিচে পড়ে তাহলে এটা একটা বেহ মাধ্যম ঠিক ওটা লিখাও একটা মানুষের এবাদতের একটা একাগ্রতা নষ্ট করার মাধ্যম আল্লাহ রসুলের সামনে একটা চাদর ছিল চাদরে কালো কালো ডোরা দাগ ছিল তো আল্লাহ রসুল্লা আয়ে সারা জাত বললেন তোমার এই চাদরকে সরাওাতনি তোমার এই চাদর আমাকে তোমার ওই চাদর দিকে দেখতে গিয়ে আমি কোন মসজিদের মেহরাবের দুই দিকে এই কাবা ঘরের ছবি দেওয়া বা নকশাপূর্ণ টাইলস দেওয়া বা আল্লাহ মুহম্মদ লিখা এগুলোর কোনো সুযোগ নেই বা মোবাইল বন্ধ করেনি এরকম কথা লিখে দেওয়া দেওয়ালে লিখতে পারে যে আপনারা মোবাইল বন্ধ করুন ও আল্লাহবর বলার পরে প্রতারিত হচ্ছেন সেখানে আমরা তো কোন আমরা সময়ের শেষ প্রান্তে গেছি দর্শক শ্রোতা আপনারা শুনছিলেন আমাদের শেষ পর্যায়ে চলে এসেছি আমরা আজকের থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের জীবনকে আরো পবিত্র করব যার কারণে আমরা ফারুক জীবনে মুক্তি পাবো ইনশাআল্লাহ সে আশাবাদ ব্যক্ত করে এখানে Mmm. -hmm. फिल्टार कर पानी विशुद्ध पवित्र कुरने अनेक बार अर्थात तुम्हारा नाम करो जकत दाओ जकत दिए सम्पद के विशुद्ध कर बर्तमान এই যুগে ইসলামের বানি প্রচারের জন্য স্যাটেলাইট চ্যানেল হলো সবচেয়ে সেরা মাধ্যম পিস টিভি কে সমর্থন করুন এবং জাকাত পাঠানোর ঠিকানা আইআরএফআ আলরায়ন ব্যাংক কোয়াড্রান কোড আটচল্লিশ ক্যালথরপে রোড বার্মিংহাম ইউকে পোস্ট কোড বি ওয়ান ফাইভ পাউন্ড অ্যাকাউন্ট ইউরো অ্যাকাউন্ট ইউএস ডলার অ্যাকাউন্ট শর্ট কোড থ্রি জিরো ডবল জিরো এইট থ্রি সুইফি কোডিও জন্য কল করুন ডবল টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন আপনার দায়িত্ব পালন করে পুরস্কার নিশ্চিত করুন আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ বাদরুদ্দো জাহানাদী আপনারা দেখছেন পিস টিভি বাংলা